আবার কোন হিসাবে বলছেন যে এটা পড়া যায় তো আমি মনে করি জীবনে একবার হলেও ঘটবে প্রতি সপ্তাহে ঘটবে সে মানুষ মনে করেন আর কিছু করি আর না করি এটা একবার পড়তে পারলে এই যেহেতু এটার হাদিস দই কেউ হাসান বলছেন এখন কেউ যদি পড়ে তাকে আমরা নিরুৎসাহিত করব না তাকে বলবো না যে তোমার নামাজ হবে না এটা বলবো না তবে এটা পড়ার প্রতি একবারে উৎসাহিত করারও দরকার নেই যেহেতু সহি আদিস আসে নাই যে সবাই পড়েন এরকম উৎসাহিত দরকার নেই